তার সম্পর্কের উপর একদিন আলাদা বক্তব্যই দেওয়া যাবে আত্মীয়তার সম্পর্কের উপর এত গুরুত্ব আত্মীয় সম্পর্ক তার মধ্যে সবচেয়ে দামি হাদিস দুইটাই একটা আল্লাহ সুবাহানহত আলা আত্মীয়তার সম্পর্ককে সৃষ্টি করলেন তখন আত্মীয়তার সম্পর্ক কান্দা শুরু করল তখন আল্লাহ সুবাহানহত আল্লাহ বললেন যে তুমি কি এত সন্তুষ্ট নও মানুয়াসালা কি ওয়াসাল কি কাত আতহু তোমার সাথে যে সম্পর্ক রাখবে আমি আল্লাহ তার সাথে সম্পর্ক রাখবো আর তোমার সাথে যে সম্পর্ক ছিন্ন করবে আমি আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করবো এটা হলো সবচেয়ে বড় কথা যে সম্পর্ক রক্ষা করবে আল্লাহ তার সাথে সম্পর্ক রক্ষা করবে আর যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করবে এর চেয়ে বড় কথা হতে পারে না দুই নম্বর কথা যেই নেকির কাজ আর যেই গুনাহের কাজের শাস্তি আল্লাহ সবচেয়ে দ্রুত দেন এত দ্রুত কোনো নেকির কাজের প্রতিদান দেন না আর এত দ্রুত কোনো গুনাহের শাস্তি দেন না দুনিয়াতে কথা বুঝেননি আপনি সুদ খেয়েছেন আপনার শাস্তি আল্লাহ জাহান নামে দিতে পারে দুনিয়াতে তারাও দিতে পারে কিন্তু এত দ্রুত কোনো নেকি কাজের প্রতিদান দেন না এত দ্রুত কোনো গুনাহের কাজের শাস্তি দেন না সেটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক যদি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে তাহলে আল্লাহ দুনিয়াতেই প্রতিদান দিবে কি তার বয়স বাড়িয়ে দিবে তার রুজিতে বড় করিবে দুনিয়াতেই প্রতিদান আর যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তা আল্লাহ দুনিয়াতেই তাকে শাস্তি দিবে কি শাস্তি দিবে সেটা আল্লাহ জানে सहीदबान हाथ तो आत्मयत सम्पर्कटाई भयह एतटाई भय जो यार रक्षा कर लेकिन फलो दुनिया के साथ अति द्रुत और जो अपनी यार गुणा करें अमन्य करें तो फल अति द्रुत साथे आल्ला दुनियाते देवे